ंग सूंदर शारत के मिले पे एर निजे के प्रतिष्ठित करते पेन बच्चे मूलत सृष्टि जगत श्रेष्ठ सर ठीक है प्रत्याख्यन करदेजे विमुख है से हम सृष्टि जगत सब चेहरे निकृष्ट जदिव की है যদিও মানুষ হয় যদিও কি হয় মানুষ হয় নির্ভূত পানির ছেড়ে উৎকৃষ্ট বলার কোন সুযোগ নেই কি নিকৃষ্ট তারপরে তিনি দীর্ঘ আলোচনা করেছেন আদিস উল্লেখ করেছেন এখানে মূল কথা যেটি সেটি হচ্ছে তাহলে আমরা বুঝতে পেরেছি যে হৃদায়তের এই পথে যদি কেউ অগ্রসর হতে পারে তাহলেই তার শ্রেষ্ঠত্বর্যাদা প্রমাণিত প্রত্যাখ্যান করে নহ এবং রাসুমগর যে বক্তব্য নিয়ে এসেছেন এই যায় তাহলে কিন্তু সে কোন অবস্থায় করতে পারবে না কোন অবস্থায় শ্রেষ্ঠতা লাভ করতে পারবে না মানুষ হিসেবে মর্যাদা তার কিছুই নেই হিতাবের মহাল্লার মধ্যে উল্লেখ করেছে এরা আমাদের কাছে স্বীকার কুকুর কেন এই জন্য তার আল্লাহ আবুলের হক নষ্ট করছে তারা আল্লাহ নষ্ট করছে হৃদায়তের বিষয়টি হৃদায়তের মিশন কোথায় হবে সেখানে সত্যিকার অর্থে একেবারে মানুষের মূল্যবোধ যেটি রয়েছে মানবিক মূল্যবোধ সেখানে মিস হয়ে যাবে সেখানে যাবে মানুষ আর মানুষের থাকতে পারবে না আর এই কারণেই হেদায়ত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা শুরু থেকে কথা বলেছি যে হেদায়তের বাদ কয়েকটি আলোচনা করেছি কিছু জিনিস বাকি রয়েছে কিন্তু এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হেদায়তের প্রতি কঠিন অনেকগুলো প্রতিবন্ধক রয়েছে সবগুলো আলোচনা করার সময় পাবো না তবে যেগুলোর কারণে আসলে দীর্ঘ সময় থেকে ইসলামের ইতিহাসে শুরু থেকে আরম্ভ করে বর্ধমান বিভ্রান্তি মানুষের মধ্যে এখনো বিরাজ করছে এখনো মানুষের দিকে বক্তব্য রয়েছে এই বক্তব্য সঠিকভাবে অনুধাবন না করে না বুঝা সঠিকভাবে অনুধাবন না করা না বুঝা কোরআন এবং হাদিসের বক্তব্য যেভাবে আল্লাহ সুয় তারা কোরানে করেছেন আর এটাকে যতই বিকৃত আকারে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে অথবা অপব্যাখ্যা দিয়ে উপস্থাপন করা হয়েছে ততই মানুষ আজকে বনভ হচ্ছে এখানে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে রহমুলের দ্বিতীয় খন্ডের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন আমাদেরকে যে বিষয়টি এখানে জানতে হবে সেটা হচ্ছে কিভাবে আমরা কোরআন এবং হাজিজের বক্তব্য আল্লাহ এবং তাদাস বক্তব্য আমরা বুঝবো কি কোন পদ্ধতিতে বুঝবো প্রথম যে জিনিসটুকু সেটা হচ্ছে আল্লাহ সুবাহ করেছেন আরবি ভাষায় আরবি ভাষায় সুতরাং প্রথম হচ্ছে আমাদেরকে লোকাত আরব আরবি ভাষা কি করতে হবে জানতে হবে যদি আমি আরবি ভাষা সম্পর্কে আলোচনা করেছেন সেখানে আরবি ভাষার কথা উল্লেখ করেছেন কোরআন আল্লাহ বলেন কোরআনটাকে আমি আরবি করেছি এর মধ্যে কোন ধরনের বক্তব্য আরব অনারবি কোন কথা নেই আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যেটা পুরাণ করিম এবং আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের বক্তব্য জন্য সেটা হলো অনারবি চিন্তা আর বুঝতে গিয়ে আরবি ভাষায় যে কোরআনে কালীন হয়েছে সেটা বুঝতে গিয়ে আমরা এখন কোরআনে আল্লাহ তারা আমি আমি শুনেছি একটা কিতাব আছে এটা অমরান লেখাটা নিয়ে হচ্ছে আলমেন চাক্ষের উপরে এই কিতাবটা লেখা আলমানার তো এই কিতাবের অনেক গুণের ব্যাখ্যা অনেক গুণের সভা রয়েছে অনেক গুরু ব্যাখ্যা হয়েছে অনেক দীর্ঘ মানে সে খানাফি এর মধ্যে নির্ভরযোগ্য বই হচ্ছে এর নাম হচ্ছে কাশফুল আসরার এই ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে কাশিফুল আসরার মানে কি উদ্দেশ্যে তিনি এই শর্ট বইটা লিখেছেন এটার ব্যাখ্যা তিনি নিজেই তো তিনি একদিন এক পণ্ডিতকে দেখলেন যে তারা এই বসে আছেন তিনি তখন পন্ডিতের বক্তব্য থেকে বুঝতে পারলেন যে লেখকের যে লেখা আছে লিখাকে উপস্থিত করে মানে বললেন যে লেখক এই বক্তব্যের মাধ্যমে একথা বোঝানোর চেষ্টা করেছেন আবার এটাও বোঝা যেতে পারে এটাও বোঝানোর অবকাশ আছে অনেকগুলো ব্যাখ্যা দিলেন লেখক নিজেই শুনে না আমি আসলে এগুলো কিছুই চিন্তা করি তো আমার লেখা বই কিন্তু আমার মাথার মধ্যে আসলে এইগুলো কিছুই চিন্তা একটা জিনিস কাজ করেছে সেটা হচ্ছে অজমা অনারবী চিন্তা এই জন্য একদম লোক বক্তব্য তৈরি করে দিয়েছে যে কোরআন নাজিন হয়েছে সৌদি আরবে মানে আরবে এই কোরআনকেছে মিশরে আর এটা কোরআন বুঝেছে হিন্দুরা কিভাবে কোরআন বুঝবে এটা তো আরবি জানে আমি এই বললাম যে তারা কি কোন ভাষায় বুঝেছে তারা তো আরবি আরবরা কিভাবে আরবি বুঝতে পারে তাহলে বোঝা গেল যে তারা কোরআন বুঝে এই কারণে মূলত বুঝের বিশাল গলদ হয়েছে অথচ আল্লাহ সুবাহ কথা স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনকারী যদি বুঝতে হয় তাহলে অবশ্যই সেটা আরবিতে বুঝতে হবে এই জন্য বিভ্রান্তির অন্যতম একটি কারণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লা অজমা হচ্ছে আরবিন আবু মানে এই অনারবী জ্ঞান থাকার কারণে আসুন আমরা উদাহরণ দিয়ে খুব সহজে বুঝাই অনেকগুলো উদাহরণ উল্লেখ করেছেন আল্লাহ সুবাহ আল্লাহ করেন আপনি বলুন কার হাতে সবকিছুর মালিকারা কর্তৃপ্ত রয়েছে এটা হচ্ছে সহজ কথা একেবারে আর্মি ভাষায় এত স্পষ্ট কথা আর কোনো মানে বর্ণনা করার দরকার নেই এবার আসেন সুফিবাদের লোকেরা আবু আহমেদ গাজালী সঙ্গে আরো অনেকেই বলছেন যে এখানে আল্লাহ তালা বুঝিয়েছেন যেটা সেটা হলো আল আলম আলামান জগৎ দুটা একটা জগৎ হচ্ছে আলমাল আর একটা হচ্ছে আলমুল জুথে এখানে মালাকুদ দ্বারা মালাকুদ দ্বারা আল্লাহ স্পষ্ট কথা জবারুথ হচ্ছে আল্লাহ তারার উপরের স্টেজ আর মালাকুত হচ্ছে নিষের স্টেজ এই মালাকুতটা মানে তাদের একদল লোকে পরিচালনা করে এই আয়াত থেকে কি ব্যাখ্যা নিয়ে এসেছে শুধু তাই আমি বিভিন্ন সুফি এবং ইসারে গিয়েছি অতিরিক্ত মানে যোগ করেছে মানে তিন চারটা আলম এগুলো সর্বোচ্চ আলম হচ্ছে আল্লাহর আর নিচের গুলো হচ্ছে ভাগ করে নিয়েছে জগৎকে ভাগ করে নিয়েছে কেন এর কারণ কি কারণ একটাই সেটা হলো যদি সহজভাবে আরবি ভাষা বুঝতো তাহলে আরবরা যেভাবে বুঝছে কেউ প্রশ্ন করে নাই আয়াত উল্লা হয়েছে যখন নাজির হয়েছে সাহাবিরা কি মানে ছিলেন কিনা যদি এমন কোন কিছু ভিন্ন আলমকে বুঝাত আয়াতের মধ্য দিয়ে তাহলে অবশ্যই সাহাবিরা প্রশ্ন করতেন্লাহ মা হুয়া আলম মালাকুত মা হুয়া মালাকুত মালাকুট তো কি কিন্তু কেউ মালাকুত কি জিনিস প্রশ্ন করে নাই তার কারণ কি রাহুল সাহেব স্পষ্ট করে বুঝতে পেরেছেন এটা কিছুই বুঝানো হয়নি দ্বিতীয় যে উদাহরণটি সেটা হল কোরআন আল্লাহ সুবানা বলেছেন আমরা মিশর থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার পিতা আমাকে অনুমতি না দেয় অর্থাৎ ইয়াকুব আলী ঠিক আছে কিনা এটাই বোঝানো হয়েছে এ আয়তের মধ্যে আর কিছু বোঝানো হয়নি এ আয়টা নাজির হয়েছে যখন যে প্রেক্ষাপটে এর আগ পর বক্তব্য শুধু এটাই বোঝা যায় কিন্তু দেখা গেল যে এটাকে এই আয়াতকে সামনে রেখে একটা গোষ্ঠী এআতের ব্যাখ্যা দিল তারা বললো যে না এ আয়তের মধ্যে মূলত এটা বোঝায় নাই বরং এ আয়তের উদ্দেশ্য হচ্ছে শেষ সময় যখন মোহাম্মদ হাসানি আসকারি যাকে মহাদেব মন্তার বলে শিয়ারা যে তৃতীয় যখন বের আসবেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের মধ্যে আসবেন মেঘের মধ্যে এসে ফরা ইখরুজু মা আম্মা খরাজা মিন ولده হাতা ইয়াদি আলী মিন আসমাআহখরুজু মা ফুলান মানে বলতেছে যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেঘ থেকে আলী তালে জিজ্ঞাসা মানে ঘোষণা দিবে বলবে যে বেরো মাহ ফুলান মানে মাহমুদ হাসান আজকাই এর সাথে বেরো তোমরা বলতেছে যে এটাই বুঝানো হয়েছে মূলত এই আয়াতের মধ্যে তারা বুঝে গিয়েছে আয়াত কিভাবে বুঝলো মানে এটা আমাদেরকে বুঝিয়ে দিল যে এইভাবে বুঝেছি আরবি না জানার কারণে আরো আরবি ভাষার বক্তব্য থেকে স্পষ্ট বুঝা হয়েছে মূলত জাহের জফি জফি রহমতুল্লাহ রহমতুল্লাহ বন্যাপুর তিনি বলেন যে এগুলো এই হয়েছে মূলত ইউসুফ ইউসুফ আল্লাহ বাইদের সম্পর্কে সুতরাং কে ব্যাখ্যা করার সুযোগ নেই যে এটা মূলত আলি এভিনা আবিতাল সম্পর্কে বলা হয়েছে যে আলি এভিনা আব তালে এসে মানে অনুমতি দিবে তারপর তিনি হবে বেরিয়ে আসবেন তিনি সামনে আলোচনা মতে বিষয় সম্পর্কে দীর্ঘ কথা আলোচনা করবেন আরেকটি উদাহরণ সাত রহমতুল্লাহ তিনি উল্লেখ করেন তৃতীয় উদাহরণ হচ্ছে কোরআন থেকে কিভাবে বুঝে এখানে মানে কয়েক শত উদাহরণ রয়েছে একটি নয় কোরআনে ক্যালেমকে পুরাটা উল্টেই দিয়েছে তার তৃতীয় যে উদাহরণটি রয়েছে সেটা الله سبحانه وتعالى سورة عامر اكتبت من تالي شمال عاتل مده برسن قل لا أجد فيما أوحي إليه محرما على طائم يتعمه إلا أن يكون ميتة أو دمان مسوها أو لحمة خنزير ذهبت بالدل لا أجد فيما أوحي إليه زيادة فيما أوحي إليه إليه محرما على طائم يتعمه على طائم يتعمه আহারকারী যেটাকে খাবে এ ধরনের হারাম কিছু পাই না ইহা শুধু একটা যদি সেটা হয় আর প্রায়িত রক্ত হয় আও ও লি অথবা শুকরের গোস্ত হয় মানে এটা বেশি পণ্ডিতের হওয়ার কারণে বলছে শুক্রের গোষ্টকে আল্লাহ হারাম করেছেন কিন্তু সাহনাখিনুকরের চর্বিকে তো হারাম করেনি বলি শুক্রের চর্বি কি ইস্তিহার করে গড় করে দিয়েছেন বলছেন শুক্রের এখানে আর কোন ধরনের কি বক্তব্য কোনো দরকার নেই এটা অনারবী ব্যাখ্যা এবং এই অনারবী হওয়ার কারণেই একদল বল লোক মানে ব্যাখ্যা ছিল যে না লামাখ শুধু শুকরের গোস তো হারাব শুকুরের তীবী কিনে হারান আরেকটি হচ্ছে যেমন তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর আলো ওয়িতা এবং মুবিন একটি সুস্পষ্ট কিতাব এই আয়াত দিয়ে একেবারে স্পষ্ট বোঝানো হয়েছে যে নূর কি জিনিস নূর দ্বারা কি বোঝানো হয়েছে কারণ নূর হচ্ছে আলো মানে আলু দিয়ে তোমার কাছে আল্লাহ তালা নূর বলছে এখন এই অর্থ নিয়ে একদল লোক বিভ্রান্তি তৈরি করেছে যেহেতু কোরআনে কারিমকে তারা আসলে সত্যিকার কোরআনের ভাষায় বুঝতে পারেনি এজন্য জন্য কোরআনকে বুঝতে পারলে তিনটি শর্ত হয়েছে আল্লাহ এবং তারা শুরু আরবি ভাষায় যেভাবে অবতীর্ণ হয়েছে সে ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ভাষায় জ্ঞান না থাকলে আমি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবো যে কে এসে আমাকে বলবো যে এটার অর্থ এই হতে পারে এবং এই কারণেই মূলত কোরআনকারী মধ্যে অনেক অপব্যাখ্যা হয়েছে আজকে এই দিন পর্যন্ত কোরআনে করিমের মানে মানুষ নিজের চিন্তা অনুযায়ী কি দিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে নিজের চিন্তা অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছে কোরআনে কে প্রথমে বুঝতে হলে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আরবরা এই ভাষা কোন মানে এই শব্দটুকু কোন অর্থে ব্যবহার করে এটা জানতে হবে প্রথম যদি আলী ভাষা থেকে আমরা সরাসরি বুঝতে না পারি তাহলে দ্বিতীয় যে পয়েন্টটা আসতে হবে হলো যেমন আজ সুরা তুল তাকিম কোরআন করিমালা বলেছেন দিন আজ এখন এটা বুঝার জন্য আমাদেরকে সেরাতে মুস্তাকি সোজাপথ সরল পথ আমরা বুঝতে পেরেছি এটা আমি ভাষায় সহজ কিন্তু সরল পথ কোনটা কিভাবে এটাকে বুঝতে পারবে দ্বিতীয় যে হচ্ছে কিছু সংখ্যক বক্তব্যকে আর অপর কিছু বক্তব্য দিয়ে কি করতে হবে ব্যাখ্যা দিতে হবে পুরাণ কেরমকে শুধু একটা বক্তব্য দিয়ে করে চলবে না পুরাণের পরিপূর্ণ বক্তব্য আসতে হবে ওর না হাজার সেরাতে মুস্তাকিমান অন্য আয়তের মধ্যে আল্লাহ আমরা সেখানে পুরানিমের বিস্তারিত বর্ণনা পেয়ে যাবো বিস্তারিত বর্ণা এই জন্য দ্বিতীয় বক্তব্য আল্লাহ এবং তার শুরু বক্তব্য যদি দোষ হয় তাহলে আমাদেরকে যেতে হবে তাদের অন্য বক্তব্যের মানে সবকিছুকে কি করতে হবে একসাথ করে সুযোগ নেই এজন্য যারা মূলত আজকে কোরআনের অপব্যাখা করতেছে অথবা অনেকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ তালাশ করতেছে তারা মূলত কোরআন কালিমের বক্তব্য পরিপূর্ণ বক্তব্য নিয়ে আসে না একটা আংশিক বক্তব্য নিয়ে আসে একটা অংশ থেকে একটা বক্তব্য নিয়ে আসে মানে সেটা আপনাকে দলিল দেওয়ার চেষ্টা করতেছে ফলে এটা বড় ধনী বিভ্রান্তি আমাদের মধ্যে থেকে মারণ করা হচ্ছে মানুষদেরকে বড় ধরি বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি করা হচ্ছে আমরা সেখানেও গেলাম সেখানে গিয়ে আমাদের কাছে জিনিসটা যতটুকু বুঝে আসার ততটুকু কমপ্লিট তাহলে তৃতীয় নম্বর যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে সাহমুদ সালেফ এই কোরআন এবং আদিস থেকে সালে কি বুঝেছেন কি বুঝেছেন যেহেতু মানে আমি আমার বক্তব্য দিলে যথেষ্ট হবে না যেমন একটা আয়াতের আছে না বাহারামিন হা শুধু অতটুকু যতটুকু কি হয়ে গেছে প্রকাশ হয়ে গিয়েছে এখন একদল বলতেছে কতটুকু প্রকাশ হয়ে গেছে দেখার মধ্যে বলতে যে এটা হচ্ছে মুখ এবং হাত আবার কে বলছে মুখ এবং হাত এবং পা কি বুঝেছেন আজ রাসুম সাহাবিদের রাত থেকে কি বুঝেছেন যদি সাহাবিদের রাত থেকে যেটা বুঝেন সেটা আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা এর থেকে মারম্ভ করা এই কোরআন এবং হাদিসের বক্তব্য যদি কেউ বুঝতে হয় তাহলে তাকে এই তিনটি জিনিসের মাধ্যমে বিচার করতে হবে একটা কথা নিয়ে আসলাম আমি কোরআন কালিম পড়লাম একটা বক্তব্য আমার মাথার মধ্যে এসেছে ঠিক আছে এটা আমি নিয়ে আসলাম আসলে এই যে বক্তব্যটা দিলাম এই বক্তব্যকে আজও ইতিপূর্বে কেউ বলছে কিনা এটাকে কেউ পর্যন্ত কি করছে না মানে চিন্তা করে দেখছে না এটাকে যদি ইতিপূর্বে কেউ না বলে থাকে তাহলে বছর পর্যন্ত বুঝেই আল্লাহ রাসুলাম সাহাবি অতিক্রম করে দিয়েছেন একজন দুই জন্য লক্ষাধিক সাহাবি কি করেছে অতিক্রম করেছেন তারপরে লক্ষাধিক করেছেন। তারা কেউ কিছু বললো না কেউ বুঝে নাই মানে আমি নতুন নতুন পন্ডিত হলাম যদি কেউ নতুন পন্ডিত পাহাড়ির বুঝার ক্ষেত্রে তাহলে বুঝতে হবে যে সেখানে বিভ্রান্তির বড় ধরনের সম্ভাবনা রয়েছে আর এইটুকু নতুন ভাবে বুঝার মূল কারণ যেটি সেটি হচ্ছে আলোজা অনারবি চিন্তা এই কারণে মূলত এটি তৈরি হয় তাকে এবং এটা আসবাবুদ দাল বিভ্রান্তির বড় ধরনের কারণ আর কারণগুলো আলোচনা করে খুব দ্রুত এগিয়ে যাব দ্বিতীয় নম্বর যেটা হল বিভ্রান্তির দ্বিতীয় যে কারণ সেটা হলো যে আজিয়া ফিতা এই বিভ্রান্তিটা আসল্লা সময় মানে দেখা দিয়েছিল কিন্তু যেহেতু আল্লাহ সাল্লাহামের বর্তমানে মানুষের থেকে হওয়ার কোন সুযোগ নেই এই জন্য এই চান্সটুকু তারা পায় নাই সেটা হলো মানে তোমার জন্য খরচ করেছে না আপনার চিন্তা হচ্ছে যে সত টাকা আমার জন্য কম করে দিয়েছে আল্লাহ বেশি করি এই যে চিন্তাটুকু মানুষের মধ্যে কাজ করেছে এটা মূলত হৈরাই থেকে মাহরুম মূলত প্রথম একটা অন্যতম কারণ এটা অন্যতম কারণে যেখানে এসেছে আপনারা জানেন তারা বললো যে না আমরা একজন বললো আমি রোজা আর কখনো কি করব না রোজা ভঙ্গ করব না আর আমি মোটেই বিয়ে ঘুরবো অথচ রসুল্লাহ ইসলাম তাকে বললেন যে এইটা তোমাদের কাজ এই সিদ্ধান্ত সঠিক হয়নি বরং আমি সবকিছু করি আত্মিল্লাহ আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি আর আমি বিয়ে করেছি আমার স্ত্রী আছে তারপর আমি রোজা রাখি আমি ঘুমাই সবকিছু স্পষ্ট করে দিলেন তখন এই বিভ্রান্তি কিন্তু আমার হয়নি কিন্তু পরবর্তী সময়ে একদম লোক এই পথ আবিষ্কার করেছে কে বলছে আমি পরিপূর্ণ ইবাদ করব মানে আমার আর কিছুই দরকার নেই ফলে এই কারণে মূলত সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে এটা হলো মূলত ইসলামের মধ্যে বড় ধরনের বাড়াবাড়ি যে বাড়াবাড়ির মাধ্যমে মূলত ইহুদি খ্রিস্টানরা পদভস্ট হয়ে গিয়েছে বলেন মান্তা সাবাহিনা সিন যে এই হুম্মতের মধ্য থেকে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করলো এবং অতিরিক্ত বাড়াবাড়ি অথবা খামখেয়ালি করলো ওদারাহুম ফি ذلك ফাকাদ শাবা'আহুম তারা এই উশরনের কারণে মূলত ইহুদি এবং খ্রিস্টানদেরই অনুসারী হয়ে গেল কাল খাওয়ারিজিল মারিকিনা মিনাল ইসলাম আলযীনা খারাজু ফি খেলাফাত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খারেজিরা বারবার করতে করতে এক পর্যায়ে এমন এক পর্যায়ে চলে কোন ব্যক্তিকে অনুমন্দন দিয়েছেন ততটুকু করা হচ্ছে মূলত ইবাদত আর এর অতিরিক্ত বৃদ্ধি করা এটি মূলত এবাদত নয় এবং এখানে ফিৎনার বড় ধরনের আশঙ্কা রয়েছে আর এই কারণে ইমাম মালিক কাছে যখন আসলো এক ব্যক্তি এসে প্রশ্ন করলো যে ইমাম আমি الورا سوسلاوسي يموجيتي دي کرتے چاي احرام کرتے چاي احرام نිකاتر اگے کرنا جائز نہیں کون سمجھ جائے ان جائز ہے کبھی احرام کوئی نිකاترا اگے کرتے پڑے کبھی ہمارے رحمت اللہ علیہ دل دی عکش علیہ الفتنہ ہم تمہارے فتنہ اس نے کو کہا رسول اللہ صلی اللہ علیہ وسلم چتکی میں ہے گے جون حلافت کی احرام کرے اور تم بھی جب تو اسی مسجد سے احرام کر لے منا فضیلت دے سکو সুতরাং এই অতিরিক্ত কাজ করার কোন সুযোগ নেই বাকি দশটা ছেড়ে যাব। ঠিক আছে এগুলো আলোচনা করবো আমরা আপনার নিজেরাই দিবেন তিন নম্বর হচ্ছে কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া দলা করা দল তৈরি করা করেন। আমার এসে মানে পড়া প্রতিদিন মানে একটা গ্রুপ তৈরি করেন দল তৈরি করা দল সৃষ্টি করা বিভিন্ন দল বিভক্ত হওয়া বিভিন্ন ফেরকা বান্ধবী বিভক্ত হওয়া এটা সবচেয়ে বড় চেতনা এবং বিভ্রান্তির কারণ বভ্রস্তার কারণ কারণে আর কি প্রথম থেকে যারা দলে চলে গিয়েছে তারা ওই দায়ের থেকে মাহরুম হয়ে গিয়েছে সেখান থেকে ব্যবহার কঠিন হয়ে গেছে এখানে মগজ বিনিয়োগ মানে মগজের যে চিন্তাধারা সেটাকে আর ওপেন রাখতে পারে নাই সেটা কি হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে নিষেধ করেন কেন অসুবিধা অনেকগুলো বিষয় রয়েছে এক নম্বরের মধ্যে এক নম্বর হচ্ছে দল সৃষ্টি করলেও ফেরকাবন্দী হবে তাহলে আমার ফেরকা আমি লোকদেরকে ডাকবো এবং আমার পকেটের দীর্ঘ মানুষদেরকে ডাকবো যত বি তত দল যত গোষ্ঠী তত দল এটা মানে যতই ভালো দল হোক না কেন যেহেতু তিনি ইসলামের দিকে দিকে দলের দিকে এর সাথে করার মধ্যে প্রথম যে ক্ষতিটি রয়েছে সেই ক্ষতিটি হচ্ছে আমার গ্রুপ হয়ে গেল মানে একটা গ্রুপ আমি করলাম একটা নাম্বারে গ্রুপ করলেন এভাবে গ্রুপ হচ্ছে কত গ্রুপ হবে আমি হোক গ্রুপ করেছি আমি একবারে মানে যদি তাহলে সেটা এর মধ্যে কি রয়েছে বিভক্তি রয়েছে এর মধ্যে বিচ্ছিন্ন আমি ডাকতেছি যে হ্যাঁ আমার দিকে আসুন এটাই রয়েছে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় খেসাম তখন পক্ষ বিপক্ষ হয়ে যায় বাদী বিবাদী হয়ে যায় ঠিক আছে ঠিক আছে আমি মনে করি এটা আমার তলের লোক না আমার গ্রুপ না পক্ষ বিপক্ষ হয়ে যাচ্ছে এই জন্য দল সৃষ্টি করলেন এর মধ্যে আল খেসাম এটা কিন্তু নকল করে নিয়ে এসেছি নকল করে বা লিখে নিয়ে আসতে আর কি নকলাপ করে দেখা যাচ্ছে আবার উল্টা বুজবে উল্টা বুজবেশাম এটা হচ্ছে বানী বিপক্ষ তৈরি হওয়া বক বক্ক তৈরি হয়নি সেখানে যেটা হবে থার্ড যেটা হবে সেটা হচ্ছে বলে দা তাহলে সেখানে শত্রুতা তৈরি হবে একেবারে জাহাজ যুগের মধ্যে দল সৃষ্টির মধ্যে শত্রুতা আছে আছে তাহলে আপনি মানে আপনার দলের লোকরা তার প্রতি আপনার একটা অন্য ধরনের চিন্তা থাকবে কিন্তু রাসুর উদ্দাস ওসাল্লাম মসজিদদেরকে শিক্ষের কারণে ঘিরা করতেন কিন্তু মসজিদদের সাথে শত্রুতা ছিল নাশিদ বাবা নিতে পারতাম কোন ধরনের তাদের সাথে শত্রুতার বিষয় সুকু ছিল শুরুের কারণে খেয়াল রাখতে হবে এরপরে ও আল খেলাফুল মুস্তামের নম্বর যেটা সেটা আল খেলাফুল মুস্তামের একেবারে কন্টিনিউ বিরোধিতা সেটা জানা প্রথমে প্রথমে সেটা জানার চেষ্টা করো তাহলে হকের অনুসারী কারা আছে জানতে পারবো এবার পরিচয় বাবা লোকদেরকে নিয়ে हक के विवेचना चेस्ट करोश्य हक पंथी जरा आज हक अनुसारे जरा तुम लाभ करते प्रसंग दीर्घ आलोचना रही मूल कथा चले आसते हल কারণ আছে যে কারণে আমরা বড় ধরনের মৌলিক কারণে আজকে আলোচনা আমরা সামনে যাব এটা আমাদের সকলের কাছে পরিচিত আর বিশেষ করে প্রেক্ষাপটে আমরা সবাই এই সময় এদের সম্পর্কে জানি এটা হচ্ছে মূলত রাফেরি সম্প্রদায় বা শিয়া সম্প্রদায় শিয়াদের সম্পর্কে পরিচিতির আগেই प्रेक्षा तेम सकसा दिए सफल सकल प्रजेक्टे सफल जो गोजेक्ट दिए सब सफल हो এখানে বাগ লোকে শিয়া বেশিরভাগ অর্থ কি তারা শিয়া আকের বসুন করে জান কিন্তু তারা আকের দিক থেকে আমলের দিক থেকে বানহাজের দিক থেকে উঠা পশার দিক থেকে পরিপূর্ণরূপে শিয়া কিন্তু তার নিজের শিয়া হিসেবে ঘোষণা দেয়া নিজেদেরকে বলে নামরা শিয়া প্রথম শিয়া শিয়ায় প্রথম মাজার নাম দিয়েছে কবরকে এখন বাংলাদেশে কোন কবর মাঝার নেই কবরকে মাঝার কবর তো কবরই কবর কি করা হয়েছে আর এখন আমরা আমাদের বাংলাদেশের সমস্ত কবর মাদা তাহলে মানে তাদের প্রজেক্টগুলো এবার কিভাবে আমাদের মধ্যে কাজ করেছে বুঝতে পেরেছেন প্রথম একটা উদাহরণ দিলাম হ্যাঁ মাজার হলো যেটা মানে পরিদর্শনের স্থল ভিজিট সেন্টার মানে যেখানে আপনি সব সময় যাবেন হ্যাঁ হ্যাঁ আরবি শব্দ যেখানে আপনি সবসময় জিয়ায়ত করবেন জিয়ায় যেখানে আপনি সবসময় জিয়ায়ত করবেন কবর মূলত কবর এবং কবরের আরেকটাই হচ্ছে মাখবাড়া কিন্তু শিয়ারাই সর্বপ্রথম কবরকে তিনটা নামে মানে আখ্যা দিয়েছে একটা হচ্ছে মাজার আরেকটা হচ্ছে মাসহাদ আরেকটা হচ্ছে দারিহা এগুলো আরবি শব্দ শব্দটা আমাদের দেশে মানে এমন ভাবে এর মধ্যে অতিরিক্ত তারা মাজার শরীফ করে দিয়েছে মাজারের শেষে আরো কি লাগা দিয়েছে প্রতিরিক্ত শরীফ লাগা দিয়েছে শরীফ লাগাছে পারে এটাকে আরো বেশি মানে সম্মানিত করার জন্য কিন্তু কবর আসলে এই মর্যাদা বহন করে না ইসলাম পন্থীদের কাছে ইসলাম অনুষ্ঠীর কাছে কবর এই মর্যাদা কি করে না গ্রহণ করে দ্বিতীয় নম্বর প্রজেক্ট দেখেন শিয়াদের সেটা হলো আখরি ঢুমা এখন তো আখরি মনে যাচ্ছে হচ্ছে মানে এখন মনে আবিষ্কার করেছে কিন্তু আখেরি ডুমা আবিষ্কার করেছে শিয়ারা আখরি জুমা কোনটাকে বলা হয় রমজানুমা কে এটা আসলে জানতেন না সাহাবুল্লাহ জানতেন না প্রথম আবিষ্কার করেছে আর এটা এত গুরুত্ব বুঝুর গি আমাদের সমাজের মধ্যে যে প্রত্যেকটা লোক মনে করেছে এটার যে কি যে সারা জিনিস করবেন নামাজ কি জিনিস জানে না সে আকৌ মধ্যে এসে মানুষদেরকে ধাক্কা টাকা দিয়ে মানে আরো কিছু ঘুনা টুনা করে সাথে বাসা যাচ্ছে তারপরে মানে প্রশান করতে দেখব যে আখেরই মোনাজাত এরপর আর কোনো মোনা জাতি কিভাবে আবিষ্কার করেছে এটা যদি দৃষ্টিভঙ্গি থেকে এই আবিষ্কার করে দেয় কিন্তু এই থেকে দেয়া একই দৃষ্টিভঙ্গি থেকে বুঝে এটা তৈরি করেছে এরপরে আসেন আশুরা কারবালা আশুরা এবং কারবালা আশুরার সাথে কারবালার কৌ ছিল না কোন সম্পর্ক ছিল না কার কোন সম্পর্ক আসুর সাথে ছিল কিনা প্রদিন ছিল না আসুর সাথে কারবার এই সম্পর্কটা শুধুমাত্র শিয়ালা আশুলাকে কি করেছে কারবালা দিয়ে আমাদের এখানে কি করেছে কারবালার কালিমা দিয়ে লেপন করে দিয়েছে এখন আসুলাটা হয়েছে আমাদের কার ঘটনা যেখানেই যাই না গরম আসলে আলোচনা বলতেই কারবার কে বুঝায় যেখানে যাই না করেন সেখানে আসলে আলোচনা বলতে ইয়াসিদার মহাবিয়া আল্লাহমা এই দুজনকে গালি বেড়াচ্ছে আর কিছুই মানে পুরাটাইয়ের মধ্যে শিয়ারা যতগুলো কথা বলেছে সবগুলো কথা নয় কাকিদার কথা আমরা এটা শেয়ার করে দেখেন শিয়াদের সবগুলো শিয়াদের আকিদা হম এর আসেন শুধু তাই নয় প্রত্যেকটা নাম আশেপাশের নাম শিয়াদের রাখা তারপরে কাবির হুসেন তারা জিজ্ঞেস করলাম হুসেন কিনা যায় মালে আর কি কামি তাস অর্থ জানে না কাবির হুসাইন বুঝলেন গোলাম হুসাইন সব নাম শেয়াদের শিয়ার শেয়ার করেছে সবগুলো শিয়াদের নাম মানে একেবারে এমনভাবে তারা আমাদের উপর বিস্তার লাভ করেছে প্রভাব বিস্তার লাভ করেছে যে আমরা পরিপূর্ণ শিয়া হয়ে মানে আমাদের নামের দিক থেকে আমরা পরিপূর্ণ শিয়া হয়ে গেছি এরপরে আকৃদাগত দিক থেকে আমরা এমনভাবে শেয়া হয়েছি যে আপনি দেখেন মানে শিয়াদের যতগুলো আকৃদা মানে বিভ্রান্তিকর আকিদা আছে যতগুলো বিভ্রান্তিকর আকিদা আছে সবগুলো আকিদা মানে প্রথম দিই পরিপূর্ণ শিয়াদের থেকে গ্রহণ কর সুফিবাদের এই সুফিবাদের আকিদা এটা একেবারে পরিপূর্ণরূপে শিয়াদের থেকে গ্রহণ কর পরিপূর্ণরূপে শিয়াদের থেকে গ্রহণ করা আর সেটা আমাদের মধ্যে রয়েছে শুধু আকিদার মধ্যে নয় বরং আনুষ্ঠানিকতার মধ্যে আমরা শিয়াদের অনুসরণ করা শুরু করেছি সেটা হলো অল্প আজ আমাকে প্রশ্ন করতেছিলাম প্রশ্নটা দেয় এবং রসমুল্লাহ সাল্লাহামের মোহরের মোহরের কথা আমরা জিজ্ঞেস করতে হবে আজ রাসুল সাল কত মোহর দিয়েছেন সেটা অনুসরণ করি না কি বলেন আপনারা কি বলেন আমার সাথে ঠিক না জানতে হবে রসুল সাল্লা কি আমরা শঙ্কিত ছিলাম যে বিয়ে হবে কি হবে না মানে বিয়ের অনুষ্ঠানে বিয়ে হবে কি হবে না এই ধরনের একটা সংখ্যার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে মোহরে ফাতেমি নিয়ে পুরো এশিয়া কয়েকজন বলতেছে যে টঙ্গি ইজতেমা হয়ে থাকে এই টঙ্গি ইজতেমাতে নাকি বিয়ে হবে সবগুলো মোহরে ফাথিনীর উপর বিয়ে হন ও মোহরে পাতিনী কয়া কয়েক টাকা না দুই টাকা বিয়ে হবে ও কে বলছে এইগুলো তোমাদেরকে হবে আমি তো জানি না যাদের এটাও দাঁড়াচ্ছে আসলে আলী তালে আল্লাহু ফাতে আল্লাহ তালা কত টাকা মহাত দিয়েছেন এগুলো কোনো কয় এলাকা নেই সাহাব আলদাদির উপর চলছে নাম হচ্ছে আরো দেখেন ঠিক না আল্লাহ রসুল সাল ইসলামের মেয়ে এবং তার মর্যাদা অপরিস কারণ পছন্দ করতেন তাই নয় বরং একটা অংশ উল্লাহ এত বেশি ভালোবাসতেন কিন্তু দেখবেন যে অনেক জায়গায় জায়গায় মা ফাতিমা সিয়ারা আবিষ্কার করেছেন একেবারে পুরাটি শিয়া দৃষ্টি কারণ সিয়ারা দেবকে কোরআনে করিমন্ত আল্লাহ কালাম হ্যাঁ যে তার স্ত্রী তোমাদের মা এটাকে অস্বীকার করেছে অস্বীকার করে শুনলাম তা জানি না যে আসলে কি কথা বলছে একেবারে শিয়া আবার আসলে সত্যিকার মানে কোন দিক থেকে শিয়া আমি এটাই বলতে পারতেছি মানে যতগুলো দিক আমরা এখানে আমাদের কাছে আসতে সবগুলোতে আমরা দেখতেছি আমরা শিয়া কিন্তু আমার মুখে শুধু শিয়া নয় আমার যদি শিয়া নয় মানে এখানে যে শিয়া মসজিদ আছে তাদের ইমামগ মাসুম দেখুন আর আমাদের আকিদা হচ্ছে আমাদের অলি যারা আছে তারা সবাই মাসুম ঠিক কিনা অলির আবুজুল বরং পিসার ব্যাপারে কোথায় যদি আমি আলোচনার মধ্যে বলতেছিলাম যে পেশের ব্যাপারে সে হারানি তার মধ্যে উল্লেখ করেছে বলেছে যে কোন যদি তার মুদকে এই নির্দেশ দেয় যে অমুকের সাথে জানা করো জেনা করার তার উপর আজিব যেনা না করলে সে হবে জিজ্ঞেস করতে পারবে না জানা করতে কেন বলেছে বুঝলেন মানে শুধু মাসুম মনে করে তা বরং সেই হচ্ছে শরীয়ত শরিয়ত এর বিধান যেগুলো আপনাদের কাছে আলোচনা হয়তো বলবো যে কি এটা কোন ইসলাম এবং এগুলো সব সুফিতের মধ্যে প্র্যাকটিস আছে সব সুফিতের প্র্যাকটিস আছে এবং এগুলো সব উল্লেখ করেছে আন্দাজে উল্লেখ করে प्रत्येक नाम सहेबी एक मबकि सिया मन कर तर जो इमाम आमाम गायब जाने আর আমরা আমাদের এখানে যত বিশ্ব আছে যত বুজুর্গ আছে সবাই গায়ের পার্থক্য করেছে রুহানি সিয়াদের দেখি বুঝলেন আপনারা যারা হয়ে গেছেন দেখেছেন সম্ভবত এমন অল্প কিছুদিন আগে হজে গেছেন খেয়াল করতে পারে সেটা হলো পঞ্চাশ থেকে ষাট জন সবগুলো মহিলা সাথে দু তিনজন পুরুষ আর একেবারে সামনে মাথার উপর কালো বাগিয়ে গেল একজন গায়ের মধ্যে একটা কালো আবা বুঝলেন এটা হলো রুহানি এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে রুহানি আর এই রুহানিয়ত আমাদের দেশে চালু হয়ে গেছে সবাই রুহান আমরা আলোচনা তো শুনলাম কিন্তু রুহানিয়ত নেই মানে এই রুহানিয়ত রুহানিয়ত বলতে স্পিরচুয়াল আধ্যাতিকতা ইসলাম কোনো আমরা জাতিকতা মানে কি কোন কারণে সমস্ত কারণ একটাই সেটা হলো মানে সিয়ারা যত প্রজেক্ট দিয়েছে সবগুলো প্রজেক্ট আমরা সেখানে কি করেছি বাস্তবায়ন সবগুলো প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি আসুন এবার মানে কিছু উদাহরণ দিলাম আর এই প্রজেক্টগুলো আমাদের মধ্যে থাকার কারণে সিহাদের সাথে আমাদের এত বেশি বন্ধুত্ব এত বেশি সক্ষতা হয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের আলোচনা ওই যে একজন দাড়ি ছিলেন তার নাম হচ্ছে ইরান সফর করলেন সফর করা পরে ওনাকে দুই কোটি টাকা দিলেন তখন ওনার সাথীরা সবাই মানে কে কিভাবে পার্টি যেটা হয়েছে পরবর্তীতে ওইটা ওই কারণে হয়েছে ওই দু টাকার বন্টনের কারণে হয়েছে ওই পার্টি একজনের সাথে আমার দেখা হয়েছে তখন বললেন যে হুজুদের সামনে দু কোটি হয়ে গিয়েছে কিন্তু আমাদের কিছুই দিন আমাকে বলতেছে মানে আমি তাকে নাম করলে হয়তো আপনারা চিনে যাবেন এখনো বর্তমান বড় বড় মানে বিবৃতি ওই সেই মাঝে মধ্যে আবার টাকা পাইলে বিবৃতি বন্ধ করি এরা সবাই মানে রাজনৈতিক ব্যবসা করে রাজনীতি কি করে ব্যবসা করে নিজেদের রুটি রোজগারের জন্য মানে আখড়াতকে সম্পূর্ণরূপে বিক্রি করে দিয়েছে অনেক লোকের এরকম কাজ করতেছে অনেক লোকের আরও এরকম কাজ করতেছে আল্লাহ তালার কাছে আপনারাও দোয়া করেন আমরাও দোয়া করি যে আল্লাহ রাবুল আমি দুনিয়ার জন্য অন্তব্যার দেশে থাকার জন্য সামান্য খাবার খাওয়ার জন্য সামান্য টাকার জন্য যাতে আখেরা আমাদের নষ্ট না করি আখেরা যাতে আমরা বিক্রি না করি এটা খুবই কঠিন তার আখেরাতে কোন অংশ অবশ্যই থাকবে না আর যে আমাদের সমাজের শেয়াতে নিয়ে মোটে আলোচনায় রে এখন আয় মালাব নিশ্চুপ বিভিন্ন ভাবে শিয়ারা আক্রমণ করেছে বিভিন্ন ভাবে আক্রমণ করে কথা আমি বলতে পারতেছি অসম্ভবত দুই হাজার হতে পারে সাক্ষাৎকার হলো আমি তার সাথে সাক্ষাৎ করলাম তো এই সাক্ষাৎকারের জন্য ব্যবস্থা করে দিল বাংলাদেশের একটা ছেলে সে কোন ইউনিভার্সিটিতে মানে হয়তো মাস্টার্স অথবা পিএইচডি করতেছে আমি ওখানে ভুলে গিয়েছি তো ছাত্রটা আমি এই ছেলেকে জিজ্ঞেস যে মানে তুমি যে এই প্রচেষ্টাটু করতেছ মানে আমাদেরকে নিয়ে যাচ্ছ তার কাছে পরীক্ষার নাম্বার বৃদ্ধি পাবে এবং এর জন্য আমার সুনির্দারিত মোকাফা রয়েছে পয়সা রয়েছে এবং পরীক্ষার নাম্বার বৃদ্ধি পাবে প্রতি বছর বাংলাদেশ থেকে ঢাকা ইউনিভার্সিটি সহ প্রতি বছর আড়াই শত বাংলাদেশি বড় বড় মাতার মধ্যে গিলু আছে যাদেরকে আপনার মনে করছেন আর কি গিলু আছে এরকম আড়াই শত লোককে হজের নিয়ে গিয়ে এগুলোকে মানে শিয়াদের টেন্টে রেখে শিয়ারা নার্সারিং করে পুরা হজের এই প্রত্যেক বছর আড়াইশ লোক নিয়ে যায় এখান থেকে এবং আমার সাথে একবার হজের মানে মিলাতে বসে মানে ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর এই বিষয় দীর্ঘ মানে কথা বলেছেন আমি দেখেছি ফুললি শিয়া এবং তাদের এই প্রজেক্ট গুলো সবগুলো কিন্তু আমাদের মধ্যেই তারা কাজ করতেছে তারা চিন্তা করেছে যে মানে নিচের এগুলো নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই ফ্রিমিশন সম্পর্কে আপনারা জানেন ইন্টারন্যাশনাল গোয়েন্দা মানে গোপন নেটওয়ার্ক ফ্রিমিশনের কাজ এটাই এদের সবার কাজ কিন্তু এটাই মানে আমাদের মধ্যে তাদের কাজ বিস্তার করার কারণেই আলেম ওলামারা এই বক্তব্য নেই যদি কোনো আলেম বক্তব্য দেন তাহলে মানে তার হয়তো তার পিছনে তারা একটা বড় ধরনের প্রজেক্ট দিবে তাকে একটা বহু প্রজেক্ট দিয়ে দিবে না আমাদের এখানে অনেক আছে যে মানে বই তো সব ফ্রি যত বই আছে সব ফ্রি কিনতে হবে না কোন বই না সব বই ফ্রি দিয়ে আমাদের ইউনিভার্সি দেখলাম যে এক আদমিটা পুরা সব শিয়াদের বই মানে প্রতিদিন এসে দিয়ে যায় তত পারেন আপনি পড়তে পারেন পরে শিয়া হয়ে যান কোনো অসুবিধা নেই তারা চাইছে এইটা এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনি কোনো কারণে মানে তাদের বিরোধিতা করেন তাহলে আপনাকে কোনো একটা দিবে যে ফাদের মধ্যে পড়ে গিয়ে আপনি শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবেন আর এই কারণেই সিয়াদের মানে সুন্নি প্রতি বয় বিস্ফোরণ যেটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের জহির রহমতুল্লাহকে দিবাহকে তার উপর গুলি করে তারা হত্যা করেছে এবং বর্তমানে পাকিস্তানের শিয়াদের মানে অত্যাচারের কথা আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না যে সিয়ারা সুনিধের মসজিদে গিয়ে মানে মানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় নির্বিচার শুনি যারা আছে তাদেরকে তারা অবশ্যই কি করতো তারা বদ্বাস করতে না তারা অবশ্যই বদাশ করতো না একবার আমরা মসজিদে হারামের মধ্যে আমি নিজের ঘটনা বলছি মসজিদে হারামের মধ্যে তলব করতেছি আমি আমার বন্ধু মজিরা থেকে আসছি আমি তবফ করতেছি তখন এক শিয়ার মানে পুরুষের দেখলাম এক ডজন বা দুই ডজন কাছের ছুরি এভাবে নিয়ে এগুলো বেঙ্গে মানে ইয়ের মধ্যে ফেলে দিল মাতফের মধ্যে ফেলে দিল যেখানে তফ করে সেখানে অর্থাৎ সুনিয়া যদি এগুলো এগুলো পায়ের মধ্যে ফুটে তাহলে তো ব্যথা পাবে ব্যথা পরে সে খুশি হবে তার আল্লাহ খুশি হবে এতটুকু চেষ্টা কি দিনের জন্য করবেন আসলে চিন্তা করছে আমার চোখের সময় আমি দেখতেছি যে মানে সূর্যগুলো ভেঙে মানে ফেলে দিচ্ছে কারণ ওখানে দেয় না এখন সুন্নিদেরকে আঘাত দিবেন কিভাবে অন্তঃপক্ষে এই কাজটুকু করে এল আপনি সুন্দরকে আঘাত দিবেন এটা হচ্ছে মানে এই হচ্ছে সীমামতাবাদ এবং তাদের সম্পর্কে আমরা আসি কিছু কথা আলোচনা করি শুরুতে আমি আপনাদেরকে প্রশ্ন থেকে জানতে চাইবো একটা বিষয় সেটা হলো আমরা হয়তো অনেকে মনে করে থাকি যে এই শিয়া বুঝতে কি বিধায়া কারা এটা অনেকের এই ধারণা হইতে পারে এটা হল শিয়া হচ্ছে এটা আমাদের অনেকের বক্তব্য হতে পারে এটা মানুষের কাছে সবার কাছে একেবারে স্পষ্ট যে আলী ইবন আবিতালে আল্লাহ তাল অনুসারী যারা ছিল তারাই হচ্ছে শিয়া ঠিক কিনা এটা শুনছে কিনা মানে আলী আদি আল্লাহ তাল যারা করেছে তারা হচ্ছে শুলা এ কথা প্রথম পয়েন্ট আমরা এই জন্য যাতে আমাদের সিফিনের যুদ্ধে মহাবিল্লাহ তালাম যারা অংশ করেছে আলি ইবন আব তালুব্লাহ তালামের বিপক্ষে তার ওই যে আলি ইব আলু এর পক্ষে শিয়া আর মহাবিল পক্ষে যারা যেটা শুনিনি এটা কি সহি কিনা কোনটি না। আলিউল্লাহের পক্ষে ছিলেন সাহাবিরা সবাই সুতরাং পরিপূর্ণ করব যদিও তারা ধারণাকে মানে এই মানে সেখান থেকে শুরু করেছে কিন্তু আলী উব নাবি তালে তালাহা সেখান থেকে তাদের উৎপত্তি হয়নি আলি উবনীত রাজি আল্লাহ তালাহ যখন সিফিনে যুদ্ধে সর্বশেষ তখন একজন লোক তার বিরোধিতা করেন এরা হল খারেজি সম্প্রদায় একজন লোক তার পক্ষে থাকেন এরা হল শুননি এরা হল কারা এরা শুননি এবং এরাই মূলত আলি উদ্দিন আবি তারেবকে শেষ পর্যন্ত মানে হেফাজত করেছেন কিন্তু যারা বিরোধিতা করেছে তারাই তাকে শেষ পর্যন্ত কুফাতে হত্যা করেছে আর আল্লাহ সুবাহ হলো এই যে আলী নাবি তালে তানু কুফাতে নিহত হয়েছেন আর হাসান হয়েছেন আলী রাজি উদ্দম কে আর হাসান তার শাহাদাত বা মৃত্যু হয়েছে কোথায় মদিনাতে এবং মদিনার কেউ তাকে হত্যা করে দেয় মক্কারকেও তাকে হত্যা করে দেয় এটাই প্রমাণ করে যে মানে শিয়ারা মূলত ষড়যন্ত্রকারী এবং শিয়ারা মুনাফেক হত্যা করেছে এবং হত্যা ছিলেন ইহুদি ব্যক্তি আব্দুল্লাহ সাদা এর মানে দৃষ্টিভঙ্গি থেকেই আবদুল্লাহ সাদা ইয়ামানের এক ব্যক্তি ছিল ইয়াহুদি ছিল থেকে আগমন করেছে এই ব্যক্তি इसलम कोषणा दिए सत्य क्योंकि इसलम ग्रहण कर मुसलमान मध्यम केल्पित भाव से इसलाम घोषणा दिए से आब्दुल्ला जमन ख्रीसान मध्य बड़े विभ्रांति तैयारी সবগুলোকে বিকৃত করে দিয়েছে এবং তারা বলতে পারবে না যে ওগুলো কি আছে ঠিক অন্য এই চক্রান্তকারী এখানে প্রবেশ করে ইসলামের মধ্যে প্রবেশ করার পরে সে প্রথমে দাবি করে যে আমি আলে বাইতের আলে দাইত তার বক্তব্য অনুযায়ী আলে বাই হচ্ছে আলী ইব না এবং তার পরিবারের লোকেরা এত ভালোবাসার দাবি করে এবং এমন বেশি সীমালঙ্কন করে যে শেষ পর্যন্ত সে ঘোষণা দেয় যে আলী রাজি আল্লাহ হচ্ছে ওসি আলী আলি তান হচ্ছে ওসি মানে যাকে আজ রাসুল সাল্লাম ওসিয়ত করে গেছেন খেলাফতের জন্য অবশ্য পরে সীমালঙ্কনের পর্যায়ে এমন হয়েছে যে বাড়াবাড়ি করতে করতে শেষ পর্যন্ত বলছে না ওসি পর্যন্ত ছোট হয়ে যায় মানে মেনে নিয়েছে স্বীকার করেছে শিয়ারেল কিতাবের মধ্যে বিহার লমন মধ্যে আল মজরিসি বলছে যে হ্যাঁ মানে সে শিয়া ছিল উৎপত্তি শুরু হয়েছে আবদুল্লাহ দৃষ্টিভঙ্গি থেকে শিয়াদের এই দৃষ্টিভঙ্গির উৎপত্তি হয়েছে মূলত শিয়াদের যে কিতাব গুলো রয়েছে মানে সেই কিতাব গুলো থেকে যেটা বোঝা যায় সেটা হলো থেকে শুরু হয় নাই এই চিন্তাধারাটা সেখান থেকে তারা গ্রহণ করেছে কিন্তু মূল যেভঙ্গি শুরু হয়েছে এটার আরম্ভ হয়েছে শহীদ পর হুসেন রাজি আল্লাম শহীদ দেওয়ার পর শিয়াদের এই কাজটুকু শুরু হয় যে কখন হুসাইন রাজি আল্লাহ শহীদ হওয়ার পর একটা গ্রুপেভক্ত হয়েছে হুসাইন রাজি আল্লাহ অনুষ্ঠানকারী যারা ছিল তারাই সত্যিকার অর্থে পরবর্তী সময় শিয়াতে রূপান্তরিত হয়েছে এক নম্বর দলিল এক নম্বর দলিল হচ্ছে সেরা কখনো আলীতারের ব্রাজিল শাহাদ বহন করেছেন করেছেন কিনা শাহাদ বহন করেছেন তাকে হত্যা করা হয়েছে তিনি নিম্নম ভাবে করেছেন আব্দুর তাকে আলি হবা আলী আলিহা আবি তালেবাদ শাহাদে সেরা কিন্তু তার শাহাদিবস তারা পালন করে না করে কিনা দেখছেন কিনা আলি এমন আবি তালুবের শাহাদাতের দিবস পালন করতে কিন্তু তারা যে শাহাদাতের দিবস পালন করা থাকে সেটা হচ্ছে হুসাইন এবং আলী এটাই প্রমাণ করতেছে এক নম্বর প্রমাণ দিলাম দেখবির নয় বং এরা হচ্ছে হোসেন আলী রাজি উত্তর সময় যারা একসাথ হয়েছিল তারা যারা চক্রান্তকারী হোসেন আলী রাজি আল্লাহকে তারা দাওয়াত দিয়ে सत्य प्रथम दल मानी बुजुद्ध कारण अलिय अबी तालिफ रजी तान सम्पर्क अलिया কিন্তু মানে তার একটা ঘটনা ছিল এই দিবস সম্পর্কে তাদের কোন ধরনের বক্তব্য নেই এবং তারা এটাকে কখনো গ্রহণ করে নেই হচ্ছে যেটা সেটা দ্বিতীয় নম্বর জল যেটা সেটা হচ্ছে সিয়ারা আলিব আবি তালে বেদিয়ালাহ ছিলেন না কারণ আলিবিতরে বেদিয়ালাহ সাথে সাহাবিরা অনেকেই ছিলেন তোমার আব্দুল্লাহ আব্বাস রবিআ আলাহাল ছিলেন আব্দুল্লাহ নমন রবি ছিলেন আব্দুল্লাহারত ছিলেন সাহাবিরা অনেকেই ছিলেন সাহাবিদের ষোলো সাহাবিরা ছিলেন এরপরে সাহাবিদের সন্তানরা ছিলেন আলিউল রতনের সাথে কিন্তু সিয়ারা সমস্ত সাহাবিদেরকে কাফের বা মোরত মনে করে একজন সাহাবিকে তারা স্বীকার করে না যদি আলিউল রত তাহলে তো এদেরকে স্বীকার করতো যেহেতু এরা সাথেই ছিল কিন্তু আল্লাহ রাসুদ এই সাহাবিরা আব্দুল আব্বাস মাহমুদুল সাথে ছিল না ছিল এরা সবাই দিমত পোষণ করেছে তার বক্তব্যের সময় তার চিন্তাধারার সময় তিনি যখন কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন সবাই দিমত পোষণ করেছে এটা আমরা এখানে এক আলোচনার মধ্যে বলেছিলাম যারা ছিলেন তারা হয়তো বুঝতে পারবেন জি সাথে দিমত পোষণ করেছে সবাই ধরিয়ো করে মানে আলী ইমিনা আবি আল্লাহ অনুসারী নয় তারা সত্যিকার অর্থে ওই হসার এম আলী শাহাদুপটি একসাথ হয়েছিল এরা হচ্ছে শিয়া এরা হচ্ছে কি শিয়া তবে যেই কিতাবগুলো রয়েছে তার মাকারাতুল ইসলাম মধ্যে সবখানে শুরু মূলত উল্লেখ করেছে আব্দুল্লাহ কারণ প্রথম ব্যক্তি যে আলী আবনে আবি সম্পর্কে এই ধরনের কথা কি করেছে মাঠে ছেড়েছে আলী আবনে আবি তালেক আলাহ সম্পর্কে এই ধরনের বক্তব্য দিয়েছে এই বাগদাদি তার কিতাবের মধ্যে বলছেন দেখলো যে মানে এখন আর কর্তৃত্ব করার কেউ নেই হোসেন আলিও মারা গিয়েছে হত্যা করা হয়েছে তখন সেট পাওয়ার জন্য কর্তৃত্ব লাভ করার জন্য লোকদেরকে বললো যে হ্যাঁ আমি তাওরাতে মধ্যে একটা কথা পেয়েছি কি পেয়েছি তাওরা মধ্যে ইন্সি প্রত্যেক নবীর একজন ওসি আছে তাকে নবী ওসিয়া যাবেন ওসি ও মোহাম্মদ সাল্লাহ ইসলাম আর আলী হচ্ছে মোহাম্মদ সাল্লা ওসি এটা আমি তাওরাতে মধ্যে তখন লোকে আর চতুর্দিক থেকে বলেছে ঠিকই তো পেয়েছে ঠিকই তো পেয়েছে সেখান থেকে মানে এই দৃষ্টিভঙ্গি কে হয়েছে শুরু হয়েছে তবে তাদের এই দৃষ্টিভঙ্গি একটা দুজন দৃষ্টিভঙ্গি তাদের সেখানে রয়েছে আসুন আমরা ধারাবাহিক ভাবে তাদের যে দৃষ্টিভঙ্গি গুলো আছে সেটা আমরা একটু ঐতিহাসিকভাবে আলোচনা করি তারপরে আমরা জানি যে আলি ইবনা আবি তালেবল্লাহ শাহাদ বরণ করেছেন আর এটা নির্মম একটা বিষয় তারপর তা কয়েছে মূলত ষড়যন্ত্রকারীরা খাওয়ার আলি ইবনা আল রাজি উল্লু শাহাদ নির্ভর সময় অতিবাহিত হয়ে গেছে হাসান্দি আল্লাহ আব্দাল সাথে ক্ষমতা নিয়ে কি করেছেন তার নাজুল করেছেন সমঝোতা এসেছেন আর এই সমঝোতা ছিল রসুল্লাহের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটা যে ধরনের একটা সমঝোতা হবে সেই বোখারিজের মধ্যে এসেছে এবং রসুল উল্লাহম আগে ঘোষণা আর সেই সমঝোতা হুসাইন আলী রাজি আল্লাহ মূলত এই সমঝো তার ক্ষেত্রে তার দ্বিমত তখনই তিনি তারপরে যা হল সেটা হচ্ছে হুসাইন রাজি আল্লাহ শাহাত হল কার্বুলাতে কার্বুলার হুসেন আলী রাহন শাহাদাতের পরে হুসেন রাহু তালুর এক সন্তান তাকে যাকে জহিন বলা হয় তিনি হচ্ছেন আলী ইব হুসাইন জহিনুর তিনি অনেক যোগ্য অনেক জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন অনেক যোগ্য জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এবং সহিমানহাজের ব্যক্তি ছিলেন মানে সহি বলতে বোঝানো হয়েছে সাহাবিদ ইমানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন আব্দ আলী হুসেন রাহমতুল্লাহ তিনি ঠিক একই ইমান হাজের ব্যক্তি ছিলেন কোন ধরনের তার দৃষ্টি মধ্যে কোনো অসুবিধা ছিল না এ ব্যাপারে কোনো আলেম তার আকিদার কোনো কোন বিভ্রান্তি কোথাও উল্লেখ করেননি বরং সাহাবিদের যে আকিদা ছিল তাবিদের যে আকিদা ছিল সে আকিদার প্রতি সুপ্রতিষ্ঠিত ছিলেন তার দুইটা ছেলে ছিল দুজন ছেলে প্রসিদ্ধি লাভ করেছে তার একজন নাম হচ্ছে মোহাম্মদ যাকে মোহাম্মদ আল বা নাম হচ্ছে জাহিদ ইবিনী আলী একজন নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ আল বা যাকে বলা হয় তাকে আরেকজন হচ্ছে জাহিদ ইবিনী আলী জাহিদ ইবনে আলী তিনি বড় পন্ডিত এবং বড় জ্ঞানী ছিলেন তিনি প্রথম ব্যক্তি ইতিহাসে পাওয়া যায় যিনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন সেটা হলো ইয়ারা আলী আবি তবে আবুকরকে মানে খলিফা হিসেবে তিনি মেনে নিয়েছেন এবং এটা মনে করেছেন তিনি যে আবুকর এই খেলাফতটা মূলত মানে আলী আবি তালে যোগ্য উপযুক্ত ছিলেন কিন্তু তিনি খলিফা ছিলেন তাকে খলিফা হিসেবে অস্বীকার করেননি জাহিদ আলী দৃষ্টিভঙ্গিটা এই দৃষ্টিভঙ্গির কারণে জাহিদ আলী যাদের এই দৃষ্টিভঙ্গির কারণেই শিয়াদের প্রথম এই দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত হয় সেখানে তাদের ইমামদের মধ্যে জাহেদ ইবিনী আলীর যে ভাই মোহাম্মদ আল বা মোহাম্মদ আল বা লক তার নাম হচ্ছে বাকি তিনি এটা বিশ্বাস করতেন যে মানে খলিফা রাসুদ্দিনের মধ্যে বাকি যে তিনজন খলিফা আর বকর অমর ওসমান রাজু আল্লাহ তাল এদের সবাই খলাফাতকে তিনি স্বীকার করেছেন স্বীকার করেন নাই দেখবাদ তিনি অস্বীকার করেন নাই এবং আনুষ্ঠানিত জামাতে যে আকিদা রয়েছে যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই মূলনীতির সাথে তিনি উন্নত সকল ক্ষেত্রে একমত ছিলেন আর এই দুই হচ্ছে একটা গ্রুপ যখন জৈদ আই আসলেন এসে বললেন যে আহ জৈদ আপনি অমর ওই দুজনের দুজনের উপর আপনি লহানুত করুন এবং এই দুজন থেকে আপনি নিজেকে মুক্ত ঘোষণা করুন দুজন থেকে নিজেকে মুক্ত ঘোষণা করুন এই দুজনে মানে সঠিক ছিল না এই বক্তব্য আপনি দেন তখন জাইদে আলী আল্লাহ যে তিনি বলেন যেমা এই দুজনে থেকে কিভাবে আমি মানে নিজেকে বিচ্ছিন্ন করব নিজেকে মুক্ত করে নেব। অথচ এরা হচ্ছে আল্লাহ দুই সাথে কিভাবে সম্ভব এই কথা বলার পরে এই গ্রুপ লোক এই বক্তব্য শোনা করে তারা বললো না যদি এমনটি হয় তাহলে আমরা আর আপনার সাথে নেই আমরা আপনার সাথে নেই আমরা আপনার থেকে ভিন্ন এই রান্নার খুদ তোমাকে ছেড়ে গেলাম আমরা তোমার সাথে নেই সেখান থেকে তাদের নাম করা হয়েছে বক্তব্য থেকে সম্পূর্ণ কি হয়েছে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে নিজেকে গতি বলছে না আমরা তোমার সাথে নেই সেখান থেকে সেরার রাফেরি হয়েছে সেদের পরিচয়ের মধ্যে একটা পরিচয় হচ্ছে তারা নিজেদেরকে রাফেরি হিসেবে পরিচয় দিয়েছে যদিও তাদের রাহী নাম হওয়ার ব্যাপারে বিষয়টি উল্লেখ করেছে। যে নাম একটা অধ্যায় করেছেন ফদুর হুতিয়া বিহা রাহে ফজিল এবং তাদের এই নামকরণের মানে প্রশংসা প্রসঙ্গে একটা অধ্যায় তৈরি করেছে। কাছে আমি একদিন গেলাম জাফর উদ্দিনা সাদে বলা হয় তাকে আমি তার কাছে একদিন গেলাম কোন তাকে বললাম যে আমরা তোমার জন্য উৎসর্গ হচ্ছি কেন মানুষ তো আমাদেরকে বলতেছে রাফেদি মানুষ তো আমাদেরকে অবাপত বলতেছে রাফেদি বলতেছে আমার রাওয়া আফেদি রা আফেদি আমার কি জিনিস আমাদের আমাদের সমস্যা মানুষ আমাদেরকে অভাবত বলতেছে শব্দ অর্থ তো বলো রা কেমন শব্দ অর্থ কি না বাড়ো না আর মানুষ যেহেতু মানে সুন্দর বেশি ছিল তখন এটা মতো হয়ে গেছে শব্দ যার কারণে কি ব্যাপার বলতেছে যা ফারা সাদেকের কাছে এসে তখন তিনি বললেন সাকারা ও হু তারা তোমাদেরকে নামকরণ করে নাই আল্লাহর ফসন্দ তারা নামকরণ করে নাই তোমাদেরকে নামকরণ করে দিয়েছে আল্লাহ তালা রাওয়া মানে তোমরা নিজেরাও মুসলমান এই নাম তাের মধ্যে আল্লাহ তারা আমাদেরকে এই নামে আহ্বান করা চিন্তা করেছেন কিভাবে নিজেদেরকে মানে নিজেদের নাম পর্যন্ত মানে নামের ফজিলত পি এভাবে মানে তারা নিজেদের স্বপক্ষে নিজেদের ইচ্ছা মতো যতটুকু তৈরি করা দরকার ততটুকু হাদিস কোরআন করে নিয়েছে তারা আমার সামনে আলোচনার মধ্যে আয়াত গুলো আপনাদের সামনে শোনাব তাদের কোরআন এর আয়াত আমি নিজেও বাড়ি বলতেছি না আমি যেটা বলতেছিলাম সেটা হলো এরপরে মোহাম্মদ আর বাকের আর যে দুটো আলী এই দুজনের মধ্যে যে দুটো আলী মাস মধ্যে তার সমস্যা হয়েছে একটা মাসের কথা বলেছি কি হল হোসেন সেরাপতির বিরুদ্ধে যে খুরুজ করেছেন বেরিয়ে গেছেন তার দৃষ্টিভঙ্গি সেখানে ছিল ইস্তেহাদ তিনি ইস্তেহাদ করে বেরিয়ে গেছেন কিন্তু ওই ইস্তেহাদের ইস্তেহাদ করে যে আলী কি করেছেন বলছে উমাইয়া শাসক যারা আছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে কি করতে হবে যুদ্ধ ঘোষণা দিতে তখন তোদের শাসন আর এই সময় খেলাফতের দায়িত্ব ছিল হিসাব মালিক আব্দুল মালিকের ছেলে হিসাম এরা আগে ছিলাম হচ্ছে ক্ষমতা এসেছে হিসাম আব্দুল মালিকের ক্ষমতার সময় সে কি করলো এই কথা ঘোষণা করলো যে মানে এদের বিরুদ্ধে এরা কি এরা খলিফা নয় এদের বিরুদ্ধে খেলাফতের বিরুদ্ধে ঘোষণা দিল কেন যে আলী যদি করলেন হ্যাঁ কারণ হচ্ছে দ্বিতীয় একটা পক্ষ একটা হলো উমাইয়া আর একটা আব্দাসীদের সাথে তার পরিচয় হলো তখন আব্বাসীরা বলবে যে তুমি যদি আমাদের সাথে একসাথে কাজ করো খেলাফতের জন্য আমাদের সাথে একসাথে কাজ করো তাহলে যেভাবে হাসান ঠিক সেভাবে তিনি খুবই সফট ভালো মানুষ ছিলেন এবং এমন ভালো মানুষ ছিলেন তার সম্পর্কে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় আমি কালকে রাতে পড়তেছি আবার আমার চোখ থেকে বাড়ি করতেছি তার সঙ্গে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো অনেক বিশাল বিষয় যে তিনি এত বিশাল মানে অধিকারী ছিলেন কিন্তু দুঃখজন যেটা সেটা হলো এজন্য লোকদেরকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বিভ্রান্ত করা যায় মানে আমরা শুনেছি আমাদের পড়ার সমস্ত মিথ্যা কিনা সত্যি জানি না আমাদেরকে নুরুলেন মোল্লা জীবনের লেখা তো নুর আহ একটা মোল্লা জীবন লিখেছেন তো আপনি তো আপনার তো স্ত্রী মারা গেছে আপনি তো দিয়ে দেবো তো বলছে কি করতেছেন কোনো খোবাস্ত্রী বলতেছে আমার বাকি স্ত্রী মারা গেছে এই ধরনের লোকগুলো তিনি খুব সহজ সহজ প্রকৃতির লোক ছিলেন এ ধরনের মার্কেস যে ঘটনাটা ঘটেছে আসার সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় এ ধরনের ঘটনায় তাকে দিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না শেষ করা করোনা যুদ্ধের মধ্যে যখন তাদের সাথে ধারণ করেছেন তখন সেখানে নিহত হন ছিল মোহাম্মদ আল বাকের তো মোহাম্মদ আল বাকের এর একটা সন্তান তার নাম হচ্ছে জাফর জাফর আজ জাফর মোহাম্মদ জাফর সাদেক যেটাকে বলা হয় এই তাকে তারা মানে জাহর তিনি দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না তার মৃত্যুর পরে তার ছেলে মুসা আল কাদিম মুসা আল কাদিম আসে কিন্তু মুসা আল কাদিমের পরে তার ছেলে আলী মুসা আল রেদা আলী মুসা আর রেদা প্রথম ব্যক্তি যাকে মানে হারুন রশিদ কি করে ওই খেলাফতের লোক দেখিয়ে খেলাফত দেখিয়ে মানে শেষ পর্যন্ত আব্বাসি খেলাফত প্রতিষ্ঠা লাভ করে এবং উমাইয়ারা সেখানে কে হয় উমাইয়াদের পতন হয় উমাইয়াদের পতন হয় এবং সেটা সহযোগিতা করে থাকে আলী এবং মুসা যাকে আলী মুসা যাকে আরো দা বলা হইছে। এরা সবাই শিয়াদের ইমাম এরা সবাইকে শিয়াদের। ইমাম এদের সবাইকে সেরা ইমাম হিসেবে গ্রহণ করেছে একেবারে মানে আলী আলিহা দা এর পরে তার ছেলে মোহাম্মদ আল জাহাদ মোহাম্মদ আল জাহাদ এর পরে আলিহ মো আল হাদি তার ছেলে হচ্ছে হাসানি হাসানি তিনি মারা গিয়েছেন দুশো ষাট মারা গিয়েছেন দুশো ষাট ইজি সরে তিনি যখন মারা গিয়েছেন তখন তার মাত্র একটা ছেলে পাঁচ বছর বয়স একটা ছেলে কি পাঁচ বছর বয়স এখন আর কাকে দিয়ে মানে এই ইমামতি চলবে ইমামতি বন্ধ হয়ে যাচ্ছে ইনাম শেষ হয়ে যাচ্ছে তখন সিয়ারা সবাই বিপাকে পড়লো বড় ধরনের মানে বিপাকে পড়লো চিন্তার মধ্যে কি করবে এই টেনশন করতে করতে এক পর্যায়ে তার সন্তান মোহাম্মদুল্লাহ হাসান যাকে মোহাম্মদ হাসানি বলতেছে মোহাম্মদ হাসান আজকারী তিনি এই পাঁচ বছরের সন্তান তার মৃত্যু হয় তারা পাওয়া যায় নাই তার মৃত্যু হয়েছে এখন শিয়া তার মৃত্যু হয় রে শিয়াদের বক্তব্য হচ্ছে এই হচ্ছে সেই মোহাম্মদুল্লাহ হাসান गिरिपथ मध्य लुकिए गांच बस बी लुकी गई सुरिर्दिष्ट समय যে তার মৃত্যু হয়েছে ওই সময় সামনে গিয়ে তারা চিৎকার করে করে কান্না কাটি করে যে হে ইমাম আপনি বেরিয়ে আসেন হে ইমাম আপনি বেরিয়ে আসেন আমরা অপেক্ষা আছি এখনো তারা অপেক্ষা আছে এখনো তারা অপেক্ষা আছে তিনি বেরিয়ে আসার জন্য তিনি বেরিয়ে আসবেন তিনি হচ্ছেন মাহাদি মন্ত্র তার শিয়াদের কাছে এটা হচ্ছে শিয়াদের ছোটখাটো একটা মানে সংক্ষিপ্ত জামাতের মহক্ষেপ কি অবস্থানটা কি খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনাগুলো বহু কষ্ট করে আমি একসাথ করেছি আমার নিজের বহু তোষ হয়েছে পিঠে ব্যথা আসলে পিঠে ব্যথা মানে বাস্তব করা যে পিঠে ব্যথা হয়েছে মানে বসে বসতে এতক্ষণ বসার এখন আর ধৈর্য নেই ইনশাল্লাহ আমি আশা করবো বাকি সময় গুলো সময় দিলের প্রথম প্রথম শনিবারে মানে সামনের মাস বলতে ফেব্রুয়ারি মাসে প্রথম শনিবারে ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার ইনশালা আমরা বাকি আলোচনা গুলো ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করার জন্য আহ হাজা